দেশটা আমাদের সোনার খনি লাল সব বাংলাদেশ স্বৈরাচারীর দেশটা আমাদের হলো শেষ দেশটা আমাদের সোনার খনি লাল সুযের বাংলাদেশ দেশটা আমাদের সোনার খনি লালস বুঝে বাংলাদেশ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা আমাদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা আমাদের হলো শেষ কত বুবু দেখছি নাই বারে আমার কেন সেই বুবুদের চাই কত বুবু দেখছি মোরা শান্তি মোটেও নাই বারে বারে আবার কেন সেই বুবুদের চাই কত বুবু দেখছি মরা শান্তি মোটেও নাই বারে বাংলাদেশ দেশটা আমাদের সোনার খনি লাল সবুজের বাংলাদেশ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা আমাদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা আমাদের হলো শেষ সেই দেশটা ওদের ওদের হাতে হচ্ছে কেন ক্ষয় নয় মাসের আন্দোলনে আনিলবি বিজয়। সেই দেশটা মোদের ওদের হাতে হচ্ছে কেন ক্ষয় এ কেমন স্বাধীন হলাম মোরা বাংলাদেশ দেশামদের সোনার খনি লালসুজের বাংলাদেশ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা মোদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা আমাদের হলো শেষ ক্ষমতারী বাহাদুরি कतकाल रक्त जो आ रे हिजिटाल क्षमतारहादुरी चलते कतकाल रक्तर जो आ रे हिजिटाल आज एत रक्त चुषे দের সোনার খনি লাল সবুজের বাংলাদেশ দেশটা মদের সোনার খনি লাল সবুজের বাংলাদেশ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা মদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আজ দেশটা মোদীর হলো শেষ बंगलाई ओ दे से बापे आजी पे बचानो दाय देसों नेत्री जानो नेत्री देखता सी बांग ओ दे से बापे आजी पेट बचानो दाय कुर्तीड़े दिए এবার গৃহ করতে ছেড়ে দিয়ে নতুন কিছু করতে আজ দেশের হল শেষ খনি হল শেষাম বাংলাদেশ স্বীরাচারীর নেতৃত্বে আদি দেশটা আমাদের শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আলি দেশটা আমাদের শেষ দেশটা সোনার খনি লালসুজের বাংলাদেশ নিষ্ঠামদের সোনার খনি লাল বাংলাদেশ স্বৈরাচারীর নেতৃত্বে আলু দেশটা মদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আল দেশটা মদের হলো শেষ স্বৈরাচারীর নেতৃত্বে আলু হলো শেষ প্রদীপ শিল্প গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশনায় পরিবেশনায়